الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وعلى آله وصحبه أجمعين ما بعد. हाउस बोलते मानी पानी बुझाना कैमसे आल्ला शाहमर सम्मानार्थे एक हाउस दीबें पानी थकने पानी पान करते এরকম ভাবে এই ব্যাপারে বলেন করেন যে আহ আমার হাউস টা হবে এক মাসের দূরত্ব সম পরিমাণ এবং তার কোনো সমান্তরাল হবে এবং তার পানি হবে দুধের চাইতে একেবারে সাদা এবং তার সুগন্ধি হবে আকাশের নক্ষত্রের অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা বলতে চেষ্টা করছি ছয়টা বৈশিষ্ট্য আমরা এখানে বলবো যে প্রথমত হাউসটা হবে বিশাল প্রকৃতির যেটা বিশাল এলাকা নিয়ে হবে এবং সেটা চতুর্ভুজ জাতি হবে মানে চারকোনা বিশিষ্ট এবং তার এবং দৈর্ঘ্য সবই সমান হবে তার দৈর্ঘ্য হবে এক মাসের পথ এবং প্রস্থ হবে এক মাসের পথ তার কোনো সমান হবে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হবে যে তার যে পেলাগুলো হবে সেগুলো আপনার আকাশের যে নক্ষত্রগুলো দেখা যাচ্ছে সেগুলোর মতো অনেক বেশি এবং সেগুলো জলজল করতে থাকবে সেই পেয়ারাগুলো তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুধ থেকে আরো সাদা হবে এবং মধু থেকে আরো সুবিষ্ট হবে এবং তার সুগন্ধি হবে বেশ কামরের চাইতে আরো সুগন্ধি মায়ের চার নম্বর যে বৈশিষ্ট্য সেটা আছে হ্যাঁ তাতে পানি সঞ্চার করবে হ্যাঁ আপনার দুটি হম হ্যাঁ নদী দুটি খাল তাতে পানি সঞ্চার করবে একটি হবে স্বর্ণের আরেকটি হবে রুপার हम्म से गुला आपना पानी संचार करसर थे काउसर जो नदी से नदी थे पानी नहीं हाउस मध्य अपना फिले हम्म से नदी कथा कौसर काउसर ता জান্নাতির একটি নদী যেটা রসুল আকরম সালামের জন্য তবে যাদের ব্যাপারে কথা আছে যে যে মোমিনদেরকে তাড়িয়ে দেওয়া হবে সেই দিন তাদেরকে কাছে গোষ্ঠে দেওয়া হবে না তারা হচ্ছে যারা নিজের মনের পূজারি যারা বেদাতকে আপনার নিজের মনের সাথে মেনে নিয়েছেন বেদাতকে যারা আশ্রয় থেকে বঞ্চিত করা হবে এবং ছয় নম্বর যে বৈশিষ্ট্য হাউজে এ সেটা হচ্ছে যেই ব্যক্তি সেই হাউসিং কা থেকে পানি পান করবে সেই ব্যক্তি আর কখনো দৃষ্ণাট্য হবে না জাননাতে যাওয়া পর্যন্ত হম বা তৃপ্ত অবস্থায় যেন আমরা জাননাতে পারি দিতে পারি আল্লাহ সেই তফিক আমাদেরকে দান করুন ওয়াসলিহিজ